ইবনু আব্বাস হতে বর্ণিত তিনি বলেন সর্বপ্রথম কাসামা হত্যাকারী গোত্রের লোকের শপথ গ্রহণ জাহিলি যুগে অনুষ্ঠিত হয় আমাদের হাসিম গোত্রে কুরাইশের কোনো একটি শাখা গোত্রের একজন লোক বনু হাসিমের একজন মানুষকে মজুর হিসেবে নিয়োগ করল ওই মজুর তার সাথে উটগুলির নিকট গমন করল ঘটনাক্রমে বনু হাসিমের অপর এক ব্যক্তি তাদের নিকট দিয়ে যাচ্ছিল তাদের নিকটবর্তী হওয়ার পর খাদ্যপূর্ণ বস্তার বাঁধন ছিঁড়ে গেল তখন সে মজুর ব্যক্তিটিকে বলল আমাকে একটি রশি দিয়ে সাহায্য করো যেন আমার বস্তার মুখ বাঁধতে পারি এবং উঠটিও যেন পালিয়ে যেতে না পারে মজুর তাকে একটি রশি দিল ওই ব্যক্তি তার বস্তার মুখ বেঁধে নিল যখন তারা অবতরণ করল তখন একটি ছাড়া সকল উঠ বেঁধে রাখা হলো মজুর নিয়োগকারী মজুরকে জিজ্ঞেস করল সকল উঠ বাঁধা হলো কিন্তু এই উটটি বাধা হলো না কেন মজুর উত্তরে বলল এই উটটি বাঁধার কোনো রশি নেই তখন সে বলল এই উটটির রশি কোথায় রাবি বলেন এ কথা শুনে মালিক মজুরকে লাঠি দিয়ে এমনভাবে আঘাত করল যে শেষ পর্যন্ত ওই আঘাতেই তার মৃত্যু হল আহত মজুরটি যখন মুমুরসুর অবস্থায় মৃত্যুর পোহর গ্রণ তখন ইয়ামানের একজন লোক তার নিকট দিয়ে যাচ্ছিল আহত মজুর তাকে জিজ্ঞেস করলো আপনি কি আবার হজে যাবেন সে বলল না তবে অনেকবার গিয়েছি আহত মজুরটি বলল আপনি কি আমার সংবাদটি আপনার জীবনে যে কোনো সময় পৌঁছে দিতে পারেন ইমনই লোকটি উত্তরে বললো হ্যাঁ তা পারবো তারপর মজুরটি বলল আপনি যখন হজ উপলক্ষে মক্কায় উপস্থিত হবেন তখন হে কুরাইসের লোকজন বলে ঘোষণা দিবেন। যখন তারা আপনার ডাকে সাড়া দিবে তখন আপনি বনু হাসিম গোত্রকে ডাক দিবেন যদি তারা আপনার ডাকে সাড়া দেয় তবে আপনি তাদেরকে আবু তালিব সম্পর্কে জিজ্ঞেস করবেন এবং তাকে পেলে জানিয়ে দেবেন যে অমুক ব্যক্তি একটি রশির কারণে আমাকে হত্যা করেছে কিছুক্ষণ পর আহত মজুরটির মৃত্যু হলো मजुर नियोग मक््कएं फिर एल तक अबुतलिब तर निकट गए जिज्ञेस कर लें भाई कथायता एखो फिर क्या से बल अपन भाई हठात भीषण रोगे आक्रांत हुए शेष पर्त मारा गिमी जथसाध्य सेवा शुश्रूषा कर मारा जावर परथारीति समाहित करी आबुतालिब बल्लें तुम्हें ए रूप करवेरा आशाई पोषण करी एन केटे गल তারপর ওই ইয়ামনী ব্যক্তি যাকে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য মজুর ব্যক্তিটি অসিয়াত করেছিল হজব্রত পালনে মক্কায় উপস্থিত হলো এবং হে কুরাইশগণ বলে ডাক দিল তখন তাকে বলা হলো এই যে কুরাইশ সে আবার বলল হে বনু হাসিম বলা হলো এই যে বনু হাসিম সে জিজ্ঞেস করল আবু তালিব কোথায় লোকজন আবু তালিবকে দেখিয়ে দিল তখন ইয়ামনী লোকটি বলল আপনাদের অমুক ব্যক্তি আপনার নিকট এ সংবাদটি পৌঁছে দেওয়ার জন্য আমাকে ওসিয়াত করেছিল যে অমুক ব্যক্তি মাত্র একটি রশির কারণে তাকে হত্যা করেছে এ কথা শুনে আবু তালিব মজুর নিয়োগকারী ব্যক্তির নিকট গমন করে বলল তুমি আমার ভাইকে হত্যা করেছ কাজেই আমাদের তিনটি প্রস্তাবের যে কোনো একটি তোমাকে মেনে নিতে হবে তুমি হয়তো হত্যার বিনিময়ে একশো উঠ দিবে অথবা তোমার গোত্রের বিশ্বাসযোগ্য জন লোক হলফ করে বলবে যে তুমি তাকে হত্যা যদি তুমি এও করতে অস্বীকার করো তবে আমরা তোমাকে হত্যার বিনিময়ে হত্যা করব। তখন হত্যাকারী ব্যক্তিটি নিজ গোত্রীয় লোকদের নিকট গমন করে ঘটনা বর্ণনা করল ঘটনা শুনে তারা বলল আমরা হলফ করে বলবো। তখন বনু হাসিম গোত্রের এক মহিলা যার বিবাহ হত্যাকারীর গোত্রে হয়েছিল এবং তার একটি সন্তানও হয়েছিল আবু তালিবের নিকট এসে বলল হে আবু তালিব আমি এই আশা নিয়ে এসেছি যে আপনি পঞ্চাশ জন হলফকারী হতে আমার এই সন্তানটিকে রেহাই দিবেন। এবং ওই স্থানে তার হলফ নিবেন না যে স্থানে হলফ নেওয়া হয় আবু তালিব তার আবেদনটি মঞ্জুর করল অতপর হত্যাকারীর গোত্রের এক পুরুষ আবু তালিবের নিকট এসে বলল হে আবুতালিব আপনি একশো উটের পরিবর্তে পঞ্চাশ জনের হলফ নিতে চাচ্ছেন এ হিসাব অনুযায়ী প্রতিটি হলফকারীর উপর দুটি উট পরে আমার দুটি উঠ গ্রহণ করুন এবং যেখানে হলফ করার জন্য দাঁড় করানো হয় সেখানে দাঁড় করানো হতে আমাকে অব্যাহতি দিন অপর আটচল্লিশ জন এসে যথাস্থানে হলফ করল ইবনু আব্বাস রাজিল্লাহতে আলহ বলেন আল্লাহর কসম হলফ করার পর একটি বছর অতিবাহিত হওয়ার পূর্বেই ওই আটচল্লিশ জনের একজনও বেঁচে ছিল না